আনাজ ইবনু মালিক রজাল্লাহ তালাহন হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আসরের সালাত আদায় করতেন আর সূর্য তখনও যথেষ্ট উপরে উজ্জ্বল অবস্থায় বিরাজমান থাকত সালাতের পর কোনো গমনকারী আওয়ালির দিকে রওনা হয়ে তাদের নিকট পৌঁছে যেত আর তখনও সূর্য উপরে থাকত আওয়ালির কোন কোন অংশ ছিল মদিনা হতে চার মাইল বা তার কাছাকাছি দূরত্বে